সাহল ইবনুল সাদিল্হ তাল্লাহ্ন হতে বর্ণিত নাবী সাল্লাহ আলয় সাল্লাম বলেন আল্লাহর রাস্তায় একটি সকাল কিংবা একটি বিকাল অতিবাহিত করা দুনিয়া ও তার ভেতরের সকল কিছু থেকে উত্তম